যে ব্যক্তি আল্লাহ তাল সাক্ষাতের আকাঙ্ক্ষী হবে আল্লাহ সাক্ষাতের আকাঙ্ক্ষী হবেন আর যে ব্যক্তি আল্লাহ সাক্ষাৎকে অপছন্দ করবে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করবেন উপস্থিত সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল আমরা সকলে তো মৃত্যুকে অপছন্দ করব তিনি বললেন তোমাদের বিষয়টি অপছন্দ হবে না বরং যখন মুমিনের মৃত্যুর সময় উপস্থিত হবে তখন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন সুসংবাদদাতা তার জন্য কি কি কল্যাণ অপেক্ষা করছে সে সংবাদ নিয়ে আসবে তখন তার নিকট আল্লাহর সাক্ষাৎই হবে সর্বাধিক প্রিয় বিষয় ফলে আল্লাহ তার সাক্ষাতকে পছন্দ করবেন আর ফাজের কিংবা কাফের ব্যক্তি যখন তার নিকট মৃত্যু উপস্থিত হবে তখন একজন সতর্ককারী তার জন্য কি কি অকল্যাণ ও মন্দ সংবাদ নিয়ে আসবে ফলে সে আল্লাহর সাক্ষাৎকে অপসন্দ করবে এবং আল্লাহ তার সাক্ষাতকে অপছন্দ করবেন। আল্লাহ তাল সাক্ষাৎ দ্বারা উদ্দেশ্য বান্তার পরকালে কমন মুমিন কর্তৃক আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষার অর্থ হচ্ছে মৃত্যুকালে সে যখন এমন অবস্থায় উপনীত হয় যখন নতুন করে ইমান গ্রহণের কোনো সুযোগ নেই তখন তাকে আল্লাহর সন্তুষ্টি ও জানাত্রাপ্তির সুসংবাদ প্রদান করা হয় এই অবস্থায় মৃত্যুই তার নিকট জীবনের চেয়ে অধিক প্রিয় হয়ে ওঠে আল্লাহ তার সাক্ষাতের আকাঙ্ক্ষী হওয়ার অর্থ হচ্ছে তিনি তার জন্য অনুগ্রহের দরজা উন্মুক্ত করে দেবেন ভূষিত করবেন বিভিন্ন উপ এভাবে ব্যাখ্যার কারণ আল্লাহ আকাঙ্ক্ষী হবেন তার ক্ষেত্রে এমন বলা ঠিক নয় কেননা এটি তার মহান সাথে নয়। আর কাফের আল্লাহ সাক্ষাতকে অপছন্দ করবে কারণ যখন সে তার জন্য দেখতে পাবে তখন সে ইতিপূর্বের পথ কথা স্মরণ করে বিলাপ করে উঠবে ফলে মৃত্যু ও মৃত্যু পরবর্তী আল্লাহর সাক্ষাতের ভয়ে সে ভীত হবে আল্লাহ তার সাক্ষাতকে অপছন্দ করার অর্থ হচ্ছে তিনি তাকে তার করুণা থেকে বঞ্চিত করবেন এবং তার শাস্তি অবধারিত করে দেবেন এখানে অপছন্দর দ্বারা মানুষের ঘৃণা প্রবৃত্তি উদ্দেশ্য নয় কারণ আল্লাহ তাহলে এ থেকে অনেক ঊর্ধ্বে ইমাম নব নবাবি রহেমাউল্লাহ উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন হাদিসের অর্থ এই নয় যে সাক্ষাতের ব্যাপারে তাদের আকাঙ্ক্ষার ফলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন কারণ মোহাম্মত ও ভালোবাসা হচ্ছে আল্লাহর গুণ বা সিফাত বান্দা কর্তৃক আল্লাহকে ভালোবাসা হচ্ছে এই গুণের অনুবর্তি ও তার ফলশ্রুতি পানিতে আলোর প্রতিফলন প্রতিবিম্ব হয়ে যেমন দেওয়ালে ছড়িয়ে পড়ে বিষয়টি অনেকটা তেমনই ভিন্ন এক হাদিস এ ব্যাখ্যার সপক্ষে প্রমাণ হতে পারে হাদিসে এসেছে রসুল সাল আল সাল্লাম বলেন যখন আল্লাহ কোন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে তার প্রতি ব্যস্ত রাখেন থেকে বর্ণিত রসুল সোল্লা আলিয়া সাল্লাম এরশাদ করেছেন তোমরা বনি ইসরা ঘটনা বর্ণনা করো এতে কোনো ক্ষতি নেই কারণ তারা এমন সম্প্রদায় যাদের মাঝে অনেক আশ্চর্য ঘটনা ছড়িয়ে আছে। অতপর তিনি একটি ঘটনার উল্লেখ করে বললেন বন ইসাইলের একদল লোক কোন এক কবরস্থানে উপনীত হয়ে পরস্পরকে বলল এসো আমরা নামাজ পড়ে রবের নিকট প্রার্থনা করি যেন তিনি যেন তিনি কোনো মৃতকে জীবিত করেন যাতে সে আমাদেরকে মৃত্যু সম্পর্কে জানাতে পারে তারা নামাজ পড়ে রবের নিকট দোয়া করলো দোয়ার দোয়ার তারা নামাজ পড়ে রবের নিকট দোয়া করল দোয়ারত থাকা থাকাকালীন অবস্থায় এক মৃত ব্যক্তি পুরনো এক কবর থেকে মাথা তুলল বলল তোমরা কি চাও আল্লাহ শপথ নব্বই বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর তিক্ত স্বাদ এখনো অব্যাহত আছে যেন এই মাত্র তা ঘটল। তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন তিনি আমায় পূর্বাবস্থায় ফিরিয়ে দেন উক্ত ব্যক্তির দু চোখের মাঝে শেষদার চিহ্ন বিদ্যমান ছিল হযরত হাসান রাদিউল্লাহ আনহ থেকে বর্ণিত মৃত্যুর তীব্রতা ও কষ্ট মোমিনের জন্য তর বাড়ির তিন শত আঘাতের অনুরূপ ফকির সমরকান্দি রহম্লা বলেন যে ব্যক্তি মৃত্যুর ব্যাপারে একিনে উপনীত হবে উপলব্ধি করবে যে তা একদিন অবশ্যই তার দরজায় করা সে যেন উত্তম কর্ম সম্পাদন ও মন্দ কর্ম পরিহারের মাধ্যমে গ্রহণ করে কারণ ঠিক কখন মৃত্যু উপস্থিত হবে তা জানা সম্ভব কোনোভাবে রসুল সাল আলহ্লাম তার উন্মতের জন্য উপদেশ স্বরূপ মৃত্যুর তীব্রতা ও কষ্টের বর্ণনা করেছেন যাতে তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং দুনিয়ার যন্ত্রণায় ধৈর্য ধারণ করে কারণ দুনিয়ার কষ্ট ও যন্ত্রণা মৃত্যুর তীব্র যন্ত্রণার তুলনায় অতি সহজ মৃত্যুর তীব্র যন্ত্রণা আখেরাতের ভয়াবহ আজাবেরই অংশ আখেরাতের আজাব দুনিয়ার আজাবের তুলনায় অতি কঠিন ও তীব্র পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গুণীবত মনে কর মাইমুন বিন মেহরান রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিন ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে চার দারিদ্রের পূর্বে ঐশ্বর্যকে এবং পাঁচ মৃত্যুর পূর্বে জীবনকে এই পাঁচ বিষয় উল্লেখের মাধ্যমে রসুল অনেকগুলো মৌলিক পরিবর্তনের প্রতি ইঙ্গিত করেছেন কারণ ব্যক্তি যৌবনে যতটা কর্মক্ষম থাকে বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার ফলে হারিয়ে ফেলে যৌবন বয়সে যদি পাপের অভ্যস্ততা তৈরি হয়ে যায় তবে বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও ভালো কাজে লিপ্ত হতে পারে না সুতরাং যুবকদের উচিত যৌবনেই কল্যাণ কর্মের অভ্যাস করে তোলা যাতে বৃদ্ধ বয়স তার জন্য ভালো কর্মে লিপ্ত হওয়ার সুখবর্তা বয়ে আনে রসুল অসুস্থতার পূর্বে সুস্থতার প্রতি মনোযোগ প্রদানের আদেশ করেছেন কেননা সুস্থ ব্যক্তি কেবল তার নিজের পরিচালনা ও সম্পদের ব্যয়ে একক ক্ষমতা ও ইচ্ছাধিকার ভোগ করে সুতরাং সুস্থ ব্যক্তির উচিত শারীরিক ও মানসিক সুস্থতাকে গণিমত মনে করে নিজের ও সম্পদের ব্যাপারে অধিকতর ভালো কাজে মনোনিবেশ করা অসুস্থতা যখন তাকে আক্রান্ত করবে তখন আমরের ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়বে এবং নিজের সম্পদের এক তৃতীয়াংশের ব্যাপারেই কেবল তার নির্দেশ মানা হবে ব্যস্ততার পূর্বে অবসরকে গণিমত হিসেবে গণ্য করবে কারণ মানুষ দিবসের কর্মচাঞ্চল্যে পুরোটা সময় ব্যস্ততায় কাটায় রাত তার জন্য নির্জনতা ও অবসর নিয়ে আসে সুতরাং সুতরাং রাতের নির্জনতা ও অবসরে অধিক নফল সালাদ আদায় করা কর্তব্য দিবসের ব্যস্ততার সময়ে রোজা রেখে এ সময় কেউ আমলের কল্যাণে ভরিয়ে তুলতে পারে বিশেষত শীতের মৌসুমে এই কর্মপ্রক্রিয়া গ্রহণ করবে হাদিসে এসেছে রসুল সাল্লাস্লাম এরসাদ করেছেন শীত মৌসুম হচ্ছে মমুনের জন্য গনিমত এ সময় রাত হয় দীর্ঘ ফলে সে রাত্রি যাগরণ করে দিবস হয় ছোট ফলে সে রোজা রাখে অন্য রেওয়াতে আছে রাত দীর্ঘ সুতরাং ঘুমিয়ে তাকে ছোট করে ফেলো না দিবস আলোক সুতরাং পাপের দ্বারা তাকে ক্লেদাক্ত করোনা দারিদ্রের পূর্বে ও সূর্যকে গণিমত ভাবার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে তা নিয়ে তুমি যখন সন্তুষ্ট হিসেবে গ্রহণ করো এবং অন্যের হাতে যা রয়েছে তার মধ্যে লোভ করো না রসুল মৃত্যুর পূর্বে জীবনকে গণিমত ভাবতে বলেছেন কেননা ব্যক্তির জীবন যতক্ষণ বিদ্যমান ততক্ষণ সে আমল করতে সক্ষম যখন মৃত্যু উপস্থিত হবে তখন তার আমলের সুযোগ শেষ হয়ে যাবে সুতরাং করা বরং একে গণীমত মনে করে সর্বোত্তম কাজে লাগানো রুফ কাবাজ এবং সম্বোধন হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল আলিয়া সাল্লাম জৈন এক সাহাবির মাথার সম্মুখে মালাকুল মৌদকে উপস্থিত দেখতে পেলেন রসুল তাকে বললেন আমার সঙ্গীর সঙ্গে তুমি কোমল আচরণ করো কারণ সে মুমিন তাকে বললেন হে সুসংবাদ গ্রহণ করুন আমি প্রত্যেক জন্যই কোমল আল্লাহর শপথ হে মোহাম্মদ আমি যখন কোন আদম সন্তানের রুখ কবজ করতে যাই তখন তার পরিবারের কেউ চিৎকার করে ওঠে আমি বলি এই চিৎকার কেন আল্লাহর শপথ আমি তো তার ওপর কোনো জুলুম করিনি তার জন্য নির্ধারিত সময়ের পূর্বে হাজির হইনি एवं समय के तौरान्वित कर सूतरा तर रूख कवच कर पाप करल्ला बेपारे तुम जो सतोष प्रकाश करो तब तुम्हारा प्रतिदान पा और जरूरी असंतुष्ट बिलाप जुड़े दाओ तब पप करपराधी एखे आवार कि नहीं बर तुम्हारे निकट हमारा आसब तई सतर्क हो জগদের এমন কোন বাসিন্দা নেই প্রতিরাতে ও দিবসে যার চেহারা আমি পাঁচবার দেখি না আমি তাদের ছোট বড় সকলকে চিনি বরং তাদের নিজেদের তুলনায় আমি তাদেরকে অধিক চিনি আল্লাহ আমি যদি কোনো মাসির রুহ কবজ করতে যাই তবে সক্ষম হব না যতক্ষণ না আল্লাহ তালা তা কবচে নির্দেশ প্রদান করেন হজরত আবু সঈদ হুদ্রি রাহু আনহু বর্ণনা করেন একবার রসুল সালু আলী সাল্লাম কয়েক ব্যক্তিকে হাস্যর দেখতে পেলেন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা যদি যাবতীয় সাদের হরণকারী মৃত্যুর স্মরণ অধিক করতে তবে আমি তোমাদেরকে যাতে লিপ্ত দেখছি তা তোমাদেরকে তা থেকে বিরত রাখত অতঃপর বললেন যাবতীয় সাদের হরণকারী মৃত্যুর স্মরণ অধিক হারে করো এরপর বললেন কবর হবে হয়তো জান্নাতের একটি উদ্যান জাহান নামের মৃত্যু সম্পর্কে মৃত্যু হচ্ছে কাটাযুক্ত বৃক্ষের ন্যায় যা আদম সন্তানের উদরে প্রবেশ করানো হয়েছে প্রতি কাটাকে একটি নারীর সাথে জুড়ে দেওয়া হয়েছে অতঃপর প্রবল শক্তিধর এক ব্যক্তি সেই বৃক্ষে টান দিয়েছে ফলে কিছু অংশ ছিঁড়ে গিয়েছে এবং কিছু অংশ ভিতরে রয়ে গিয়েছে হযরত সুফিয়ান সাউরের প্রসঙ্গে উল্লেখ আছে তার সামনে মৃত্যুর আলোচনা করা হলে বেশ কয়েকদিন তার কাছে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যেত না কোনো বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলতেন জানি না আমি জানি না জয়নেক প্রাগজন বলেন তিনটি বিষয় রয়েছে ভূত ব্যক্তির জন্য তা বিস্মুত হওয়া উচিত নয় এক দুনিয়ার নশ্বতা ও তার সর্ববিধ বিনাশ দুই মৃত্যু তিন বিপদাপদ চার থেকে আত্মরক্ষার কোন উপায় নেই চারটি বিষয়ে গুরুত্ব প্রদান কর্তব্য হজরত হাতেম আসম রাহিমাউল্লা বলেন চার বিষয়ের গুরুত্ব চারজনের পক্ষেই উপলব্ধি করা সম্ভব এক যৌবনের গুরুত্ব কেবল বৃদ্ধের পক্ষেই উপলব্ধি করা সম্ভব দুই বিপদে আক্রান্ত ব্যক্তিরাই বিপদ ছন্নতার মর্ম উপলব্ধি করতে পারে তিন সুস্থতার গণিমত কেবল অসুস্থ লোকেরাই উপলব্ধি করতে পারে পক্ষে জীবনের নেয়ামত করা সম্ভব মৃত্যুর স্বরূপ হজরত আবদুল্লাহ বিন আমর ইবুল আস রাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা প্রায় সময়ই বলতেন আমি অবাক হই এমন ব্যক্তিকে দেখে যার সম্মুখে মৃত্যু উপস্থিত হয়েছে বোধ শক্তি এখনও জাগ্রত রয়েছে এবং জবানও বন্ধ হয়নি কেন সে মৃত্যুর অবস্থা বর্ণনা করতে পারে না তিনি বলেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো এবং তার বোধ শক্তি ও জবানও ছিল আমি তাকে লক্ষ্য করে বললাম পিতা আপনি তো ইতিপূর্বে এমন ব্যক্তিকে দেখে অবাক হতেন মৃত্যু যার দোয়ারে হানা দিয়েছে এবং বোধ শক্তি এখনও জাগ্রত রয়েছে জবানও বন্ধ হয়নি পক্ষে কি মৃত্যুর অবস্থা বর্ণনা করতে অবস্থা বর্ণনার উচিত তবে আমি তোমাকে তার কিছু বর্ণনা করছি আল্লাহর শপথ আমার কাঁধে যেন রাত পর্বত চড়িয়ে দেওয়া হয়েছে আমার রুখ যেন সূচের সিদ্ধ দিয়ে বেরোচ্ছে আর আমার উদরে আউ সাজ বৃক্ষের কাটা প্রবেশ করিয়া দেওয়া হয়েছে আমাকে আমাকে মাঝে রেখে আসমান তিনি বললেন বচ্ছ আমি তিন ধরনের অবস্থার ভিতর দিয়ে জীবনের এই এসে প্রথমে আমি মোহাম্মদের হত্যার ব্যাপারে ছিলাম সর্বাধিক লালায়িত ব্যক্তি সে অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে আমার জন্য তা হতো ধ্বংসের চূড়ান্ত পরবর্তীতে আল্লাহ আমাকে ইসলামের হৃদায়ত দান করলেন তখন মোহাম্মদ সোল্ল্লাহ আলিয় সাল্লাম ছিলেন আমানিক সর্বাধিক প্রিয় ব্যক্তি কোনো কোনো যুদ্ধে তিনি আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন হাই সে সময় যদি আমার মৃত্যু হতো তবে রসুলের দোয়া ও সারাতে সৌভাগ্য লাভ করতাম এরপরে আমরা দুনিয়ার নানা বিষয়ে জড়িয়ে পড়েছি জানি না আল্লাহর দরবারে আমার কি অবস্থা হবে বরনাকারী বলেন এরপর আমি সে স্থান ত্যাগ করার পূর্বে তার মৃত্যু হয় আল্লাহ তাকে আপন করুন আর ভূষিত করুন হজরত সাকিক বিন ইব্রাহিম রহেমাল্লা বলেন চারটি বিষয়ে মানুষকে আমি কথায় একরকম এবং কর্মে ভিন্ন রকম পেয়েছি এক তারা বলে আমরা আল্লাহর দাস অথচ তাদের আচরণ হয় স্বাধীনদের মতো দুই তারা বলে আল্লাহ আমাদের রিজিকে দায়িত্বশীল অথচ দুনিয়ার সাথে জরাজি ব্যতীত তাদের অন্তর প্রশান্তি পায় না তিন তারা বলে আখিরাত দুনিয়ার তুলনায় উত্তম অথচ তারা দুনিয়ার জন্য সম্পদ আহরণ ও জমা করায় লিপ্ত। তারা বলে আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তারা এমন লিপ্ত যেন মৃত্যু কখনোই হানা দেবে না হজরত আবু গিফারি রহু আনোহ থেকে বর্ণিত তিনি বলেছেন তিন ব্যক্তি আমাকে বিস্মিত করে এবং আমার ভিতর হাসির উদ্বেগ করে পক্ষান্তরে তিনটি বিষয় আমাকে দুঃখ ভারাক্রান্ত করে এবং আমাকে কাদায় আমার মাঝে হাসির উদ্বেগ করে এমন তিন ব্যক্তি হচ্ছে এক দুনিয়ার প্রত্যাশী অথচ মৃত্যুর সর্বদা তাকে তাড়া করছে আকাঙ্ক্ষার দীর্ঘ বিস্তার ঘটেই চলেছে অথচ মৃত্যুর ভাবনা কখনো তাকে থমকে দিচ্ছে না দুই উদাসীন অথচ সে বিস্মিত নয় মৃত্যুর ব্যাপারে সে উদাসীন হলেও কেমন তার সামনে আসছে তিন মুখ ভরা হাসি নিয়ে ঘুরে নিশ্চিত নয় আল্লাহ তার উপর ক্রুব্ধ না সন্তুষ্ট কাদায় তা হচ্ছে এক প্রিয় ব্যক্তিদের বিচ্ছেদ অর্থাৎ রসুল সাল্লাই ও তার সাহাবিদের বিচ্ছেদ দুই মৃত্যুর বিভীষিকাময় উপস্থিতি তিন আল্লাহর সম্মুখে উপস্থিতি আমার জানা নেই তিনি কোথায় গমনের নির্দেশ দেবেন এসাদ করেছেন তোমরা মৃত্যু সম্পর্কে যা জানো প্রাণীরা যদি সে সম্পর্কে জানতো তবে কখনো উৎকৃষ্ট বস্তু খেতে না। প্রচলিত আছে হজরত আবু হামেদ লিফাফ রহেমাল বলতেন যে ব্যক্তি অধিকারে মৃত্যুকে স্মরণ করবে সে তিনটি সম্মানে ভূষিত হবে এক দ্রুত তবা দুই অল্প তুষ্টি তিন এবার এবাদতের উদ্যম পক্ষান্তরে মৃত্যুকে বিস্মিত হবে তার উপর তিনটি আজাব আপত্তিত হবে এক তবাই বিলম্ব দুই পর্যাপ্ত থাকার পরও তুষ্টিহীনতা এবং তিন এবাদতের অলসতা প্রচলিত আছে হযরত ঈসা আলাই সাল্লাম আল্লাহর ইচ্ছায় মৃতকে জীবিত করতে সক্ষম ছিলেন একবার কাফেরদের কেউ তাকে লক্ষ্য করে বলল তুমি কেবল এমন মৃতকে জীবিত করো যে মাত্র মৃত্যুবরণ করেছে হতে পারে তার মৃত্যুই হয়নি সুতরাং এমন কাউকে জীবিত করো যে পৃথিবীর আদিকালে মৃত্যুবরণ করেছিল ঈসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন তোমাদের ইচ্ছানুসারে একজনকে নির্ধারণ করো जीवित करल देखा गल शुभ केश और शश्रुमंडित उत हो तुमार कल तो बृद्धत छाने शाम আমি ডাক শুনতে পেয়েছি তাই ভেবেছি যে কেমত প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভয় আমার মাথা ও দাঁড়িয়ে চুল সব সাদা হয়ে গেছে। কেউ বলল কবে তোমার মৃত্যু হয়েছে তিনি বললেন চার হাজার বছর পূর্বে এখনো আমার থেকে মৃত্যুর বিভীষিকা দূর হয়নি বলা হয় যখনই কোনো মমিনের মৃত্যু হয় তখন তার নিকট জীবন এবং দুনিয়াতে প্রত্যাবর্তনের প্রস্তাব করা হয় शहीदगण व्यतीत सकल मृत्यु तीव्रतार कारण जीवन फिर असम्मत है शहीद कारण तरफ मृत्यु तीव्रता नहीं तरह दुनिया शहीद हर आकांक्षा पोषण कर मुमिने मृत्यु है तक तरह निकट जीवन ए दुनिया के प्रत्यवर्तन प्रस्ताव कर शहीदगण व्यतीत सकले मृत्यु तीव्रतार कारण जीवने फिर जीते असम्मत है শহীদদের বিষয়টি ভিন্ন কারণ তাদের মৃত্যুদের কোনো তীব্রতা নেই তাই তারা দুনিয়াতে ফিরে গিয়ে পুনরায় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন বর্ণিত আছে হজরত ইব্রাহিম বিন আদহাম রাহমউল্লা কে বলা হলো আপনি যদি আমাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করতেন এবং আমরা আপনার কাছ থেকে কিছু নসিহত প্রবণ করতাম তখন তিনি বললেন আমি চারটি বিষয় নিয়ে খুব ব্যস্ত আছি যদি অবসর পাই তবে তোমাদের সাথে সময় অতিবাহিত করব। বলা হলো কী নিয়ে ব্যস্ত আছেন তিনি বললেন প্রথমত প্রতিজ্ঞা দিবস নিয়ে আমি চিন্তিত যেদিন আদম সন্তানদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করা হয়েছিল আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টি সমাপ্তির পর বলেছিলেন এরা জান্নাতে যাবে এতে আমার কোনো পরোয়া নেই আর এরা জান্নামে যাবে এতেও আমার কোনো পরোয়া নেই আমার জানা নেই আমি কোন শ্রেণীভুক্ত দ্বিতীয়ত সেই সময় আমি দুশ্চিন্তায় আছি যখন মায়ের উদরে অনাগত ভূমিষ্ঠের সৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা সিদ্ধান্ত প্রদান করেন এবং তাতে ফুৎকার দেওয়া হয় এই ব্যাপারে নিয়োজিত ফেরেস্তা তখন বলেন হেরব এ শিশু কি সৌভাগ্যবান হবে নাকি অভাগা আমার জানা নেই আমার ক্ষেত্রে সে সময় কি জবাব দেওয়া হয়েছিল তৃতীয়ত মালাকুল মতের উপস্থিত হওয়ার সময় নিয়ে আমি চিন্তিত যখন সে আমার রুহ কবচের আয়োজন করবে তখন বলবে হে রব এ কি মুসলমানদের সঙ্গে নাকি কাফেরদের হায় আমার জানা নেই আমার বেলায় কি জবাব হবে চতুর্থত আমি আল্লাহ বাণী নিয়ে পেরে শান হয়ে আছি কোরআনে এসেছে অর্থ হে পাপিরা আজ তোমরা পৃথক হয়ে যাও আমার জানা নেই কোন শ্রেণীতে আমাকে রাখা হবে লাইস আবুল্লাকান্দি রহম্লা বলেন সৌভাগ্যবান সে ব্যক্তি যাকে আল্লাহ অনুধাবনের শক্তি দিয়েছেন এবং যাকে জাগিয়ে তুলেছেন তন্দ্রা আলস্যের শেষ সময় ও খাতেমা নিয়ে চিন্তা করতে আমরা আল্লাহ প্রার্থনা যেন আমাদের খাতেমা হয় কল্যাণময় উত্তম এবং তা যেন আমাদের জন্য সুসংবাদ বয়ানে কারণ মুমুনের জন্য মৃত্যুকালে রয়েছে সুসংবাদ আল্লাহ তালা উর আনুল বলেন অর্থ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অতপর অবচালিত অর্থাৎ যারা আনে ইমান আনে আল্লাহ তার আসলের প্রতি অতপর অবচলিত থাকে ইমানের উপর আস্তাকামু শব্দের ব্যাখ্যায় কেউ কেউ বলেন অর্থাৎ তারা যারা ফরজসমূহ আদায় করে এবং হারাম কাজ থেকে বিরত থাকে ইয়া ইয়া বিন ইয়াহ ইয়াজ শব্দের ব্যাখ্যায় বলেন অর্থাৎ যারা কথা ও কাজে অবলম্বন করে বলেন, অর্থাৎ যারা আহলে সাল জামায়াতের মত ও পথ অবলম্বন করে মৃত্যুকালীন এ সকল লোকের নিকট ফের সুসংবাদ নিয়ে আগমন করবেন বলবেন পার্থিব যে দুশ্চিন্তা ও দুঃখ ভোগ নিয়ে তোমরা চিন্তিত তা ভুলে যাও এবং সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের নবী সাল্লাহ আলি আসাল্লামের মাধ্যমে আল্লাহর ওয়াদা তোমাদেরকে দিয়েছেন বলা হয় মৃত্যুকালীন সুসংবাদ পাঁচ ধরনের এক সাধারণ জমিনদের জন্য সুসংবাদ তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে চিরকালীন আজাবের ভয় করোনা কারণ নবী ও সলে হিনদের সাফাহাতের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মুক্তি দেবেন প্রতিদান হারানোর ভয় করোনা বরং সুসংবাদ গ্রহণ করো জান্নাতের শেষ গন্তব্য শেখা নেই দুই ব্যক্তিদের জন্য সুসংবাদ তাদের উদ্দেশ্য করে বলা হবে তোমাদের আমল ফিরিয়ে দেওয়ার ভয় নেই ফির কবুল করা হবে এবং দ্বিগুণ করা হবে তহবার পর তোমরা যে আমল করেছ তার জন্য দুশ্চিন্তার কিছু নেই তিন তহবাকারীদের জন্য সুসংবাদ তাদেরকে বলা হবে তোমরা তোমাদের কৃতপের কারণে ভীত হো না তা ক্ষমা করে দেওয়া হবে তবার পর যে আমল করেছো তার প্রতি তার প্রতিদানের ব্যাপারে হতাশার কিছু নেই চার জাহেদদের জন্য সুসংবাদ তাদের বলা হবে হাসর হিসাব নিকাশ নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই তোমাদের প্রতিদান দ্বিগুণ করা হবে কোন হিসাব গ্রহণ ও আজাব ব্যতৃদয় জান্নাতের সুসংবাদ গ্রহণ করো পাঁচ আলেমদের জন্য সুসংবাদ যারা মানুষকে কল্যাণের শিক্ষা দিয়েছে এবং ইলম অনুসারে আমল করেছে তাদেরকে বলা হবে কিয়ামত দিবসের বিভীষিকায় আতঙ্কিত হওয়ার এবং দুঃখ পাওয়ার কিছু নেই তোমরা যে আমল করেছ তার প্রতিদান অবশ্যই পাবে তোমরা ও তোমাদের অনুসারীগণ সকলে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সৌভাগ্য তার জন্য সুসংবাদ হবে যার পার্থিবজীবনের সর্বশেষ প্রাপ্তি কারণ সুসংবাদ কেবল তাকেই প্রদান করা হবে যে হবে মুমিন মোহসিন ফেরস্তাগন তাদের নিকট আগমন করলে তারা তাদেরকে প্রশ্ন করবেন তোমরা কারা তোমাদের সুন্দর চেহারার ও সুগ্রানময় কাউকে কখনো দেখিনি উত্তরে ফেরস্তাগন বলবেন অর্থ আমরা পার্থিব জীবন ও আখেরাতে তোমাদের বন্ধু অর্থাৎ আমরা সেই ফেরস্তা যারা দুনিয়াতে তোমাদের আমল লিপিবদ্ধ করতাম আখেরাতেও আমরা তোমার সহচর হব। সুতরাং বুধ শক্তি সম্পন্ন ব্যক্তির অনতি কর্তব্য হচ্ছে আলস্যের নিদ্রা থেকে দ্রুত নিজেকে জাগিয়ে তোলা এবং আমলের সূচনা করা আলস্যের নিদ্রা থেকে জেগে ওঠার আলামত চারটি এক তুষ্টি ও হেলাবরে বড় পার্থিব বিষয় নিয়ে চিন্তা করা দুই আখেরাতের বিষয়ে আকাঙ্ক্ষা ও তরা নিয়ে চিন্তা করা তিন দিনের বিষয়ে জ্ঞান ও শ্রমের মাধ্যমে চিন্তা করা চার कल्याणकामी तीन जार मंद सकते निरापद चार अन् हाथी जा रही है से बेपारे उदासन पांच মৃত্যুর জন্য সর্বদা যে প্রস্তুত ভাই ভাই জেনে রাখো আমাদের সৃষ্টি মৃত্যুর জন্য এর কোনো ব্যত্যই নেই কোনো পলায়নই এ থেকে তোমাকে মুক্তি দিতে সক্ষম নয় আল্লাহ তালা বলেন তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে আল্লাহ আল্লাহতালা আলো বলেন আপনি বলুন পলায়ন তোমাদের কোন কাজে আসবে না যদি তোমরা মৃত্যু ও যুদ্ধ থেকে পলায়ন করো সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য মৃত্যুর আগমনের পূর্বে তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আল্লাহলা বলেন অর্থ সুতরাং তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তবে মৃত্যুর আকাঙ্ক্ষা করো বস্তুত ইতিপূর্বে যে আমল করেছে তার ফলে তারা কখনোই মৃত্যুর কামনা করবে না এই আয়াতের বর্ণনা মতে সত্যবাদী কেবল মৃত্যুর কামনা করতে পারে আর যে মিথ্যা আর যে মিথ্যাবাদী মন্দ কর্মের দরুন সে মৃত্যু থেকে পলায়ন পর হবে মমিন সত্যবাদী ব্যক্তি যেহেতু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তাই সে রবের সাক্ষাতের আকাঙ্ক্ষায় উদ্দেল হয়ে উঠবে হজরত আবু আনহু থেকে দরদার তিনি বলেছেন আমি আমার রবের প্রতি বিনয় প্রতিবশত দারিদ্রকে পছন্দ করি অসুস্থতাকে পছন্দ করি পাপের কাফারা হিসেবে আর মৃত্যুকে পছন্দ করি রবের সাক্ষাতে ব্যাকুল হয়ে হজরত আবদুল্লাহ ইবনে মাস রাজি আল্লাহু আনহু বলতেন মানুষ সৎ কিংবা অসৎ মৃত্যুই তার জন্য উত্তম যদি সে সৎ হয়ে থাকে তবে তার ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ আর আল্লাহর নিকট যা রয়েছে তা সদাচারীদের জন্য কল্যাণকর পক্ষান্তরে যদি দুরাচারী বা অসৎ হয় তবে কুরআন তার ব্যাপারে এরশাদ করেছে আমি তাদেরকে অবকাশ দেই যাতে তারা পাপে ভরে ওঠে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি সুতরাং মৃত্যু তার পাপের সমাপ্তি হজরত ইবনেমা সকাল আনহু বর্ণনা করেন একবার রসুল সাল্লু আলী সাল্লামকে প্রশ্ন করা হল মমিনদের মধ্যে কে সর্বোত্তম তিনি বললেন যে সর্বোত্তম চরিত্রের অধিকারী তারপর বলা হলো মমিনদের মধ্যে কে সর্বাধিক বুদ্ধিমান তিনি বললেন তাদের মধ্যে যে মৃত্যুর সর্বাধিক স্মরণ করে এবং তার জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করে বিন মালিক রাজু আহ থেকে বর্ণিত রসুল করেছেন মৃত্যু যে নিজেকে বিনয়ে লিনা করেছে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য আমল করেছে লাঞ্ছিত ও অক্ষম সেই যে নিজেকে প্রবৃত্তির অনুবর্তী হয়ে আল্লাহর নিকট প্রাপ্তির আশা করে আছে